বাংলা Allahu সমাধান Rabbi ya Allah, Allahou, ya Rabbi, ya Allah. আমিনফিল ইবরসলেন বলা আলিহি ওয়াসবিহি আজমাইন আমা বাদু পৃষ্টিভি বাংলার দূরেরও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের নিয়মিত আয়োজন উপভোগের জন্য দূরদর্শনের সামনে বসে আছেন পৃথিবীর বিভিন্ন অবস্থানে আমরা তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আমাদের ধারাবাহিক আয়োজন আকিদা एर आलोकेंपन सामने बेस पर्वभित आलोचना इतिमदे उपस्थापन कर आज के इमान शर्त बाेमार शर्त आठटर मध्य अष्टम अर्थात सर्वशेष नम्बर यहां अपने पेश करते जाफुरद तबुत अर्थात सब धरण तगुत के अस्वीकार करा और तागतर अर्थात आगे अपने सामने से आल्ला जत पूजा अर्चना बंदेगी रबकि एकम्रल्लाबादी और यहाड़ा एक बाकी गो सबुद तागत के तागुतर सब दिको विभाग के अस्वीकार कर एकम्रताहिद के खालेज करा कलेमार सर्वशेष शर्त आसन এই বিষয়টি আজকে আমাদের প্রাগ্য আলোচক মণ্ডলীর আলোচনা থেকে আমরা বিস্তারিত জেনে নেই এবং এই আলোচনায় অংশগ্রহণের জন্য যারা আমাদের সম্প্রচার কক্ষে তশ্রিফ এনেছেন তাদের সাথে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই এসেছেন শেয়ক ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালামু আলাইকুম ওরাকাত এবং আরো এসেছেন শেখ আকরামীকুম এসেছেন শেখুল এবং শেখ আব্দাল আর উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহি সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আসুন এই কুফর বি এই বিষয়টি জানার জন্য আমরা প্রথমেই যাচ্ছি আমাদের প্রবীণ আলোচক শেখ এব আসলে ইমরানের জন্য এই বিষয়টি অত্যন্ত প্রয়োজন বিশেষ করে বর্তমান সময়ের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমাদের জন্য এই বিষয়টি সকলকে জানানো এবং এর উপর সকলের দৃষ্টি আকর্ষণ করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে নিজের অজান্তেই আমরা কিন্তু অনেক সময় যেই তর্বতকে অস্বীকার করার কথা আল্লাপাক বলেছে সেই তাগতকে আমরা স্বীকার করে বসেছি আল্লাহ হেফাজত করার মালিক দেখুন যদি আমরা যাই তাহলে তগীয়ান থেকে তার মাস এবং রদুয়ান আর তগয়ান এই দুটা শব্দ পাকের মধ্যে মারাত্মক অর্থে ব্যবহৃত হয়েছে মানে শুধু বলা হয় যে মুখালেফাত করা বা না মানা কিন্তু এর মধ্যে রয়ে শুধু অস্বীকার করান অস্বীকার করে প্রতিপক্ষ এবং সমকক্ষ তো নয় বরং প্রতিপক্ষ আমি যেটা বলছি বলে আমি এ করলেও কুফু আনাদ আল্লাহ বলতেছি কিন্তু এখানে কিন্তু তার বিপরীত হয়ে যাচ্ছে দেখুন কেমনি আমি বললাম কোরআনে পাকের দিকে যদি আমরা তাকাই যে এক ব্যক্তিকে আল্লাহ রা আলম বর্ণনা করেছেন বলেছেন সে সীমালংঘন করেছেন তার নাম হচ্ছে সে কিন্তু দিতে গিয়ে সুরেনের মধ্যে আল্লাহ কি বললেন সে সকল লোককে সমবেত করে ঘোষণা দিচ্ছে আমি হচ্ছে রব্বে আল আনা আমি তোমাদের আল্লাপাক সেটা আল্লাপাকের জন্য নির্ধারিত সেখানে ফেরাউন জমিনে বসে দাবি করে বসেছে এই তাকে তহা বলা হয়েছে এবং সুরা তহার মধ্যে একই কথা বলা হয়েছে আচ্ছা এরপরে দেখুন আল্লাহ রব্বুল আলমিন শর্ত করেছেন শর্ত মানে যে তগদকে অস্বীকার করতে হবে এবং তগদকে অস্বীকার করে এক ইমান আল্লাহর উপর যদি ইমান রাখা হয় তাহলে এটাই হচ্ছে আল্লাহ রব্ব তুলসহ তার মানে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ দেখ আগে অস্বীকার করো তারপরে আপনার এই কথাটি আসলে এই বাক্যের মধ্যে ঢোকে আছে ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটি এত পাওয়ারফুল ক্ষমতা পূর্ণ বাক্য जखी तर सामने नबी मुहम्मद्लमाराला तला যে আমাদের এই মহবুদ গুলিকে ছেড়ে দেবে তোমরা এই বিবেকহীন পাগল তাহলে বুঝা যাচ্ছে যে লাহা ইল্লাহ এমন একটা বাক্য এর ভিতরে ঢুকে আছে আর এই কথাটাই আল্লাহ এ আয়াতে বলেছেন যে অমাই এক ফুর তার মানে যখনই মানুষ লাহ ইল্লাল্লাহ বলতে যাবে তখনই তার ভিতরে আগে তাগুতের কি আসতে হবে অস্বীকৃতি আসতে হবে मुसलमाना जिन लुजते सरकारी भाव মানুষ আইনের কাছে মাথা নত করে চলছে তারা মুসলিম বটে কিন্তু তারা নিশ্চিত কিন্তু কালেমার ভিত্তিতে মুসলিম না কালেমার ভিত্তিতে মুসলিম না কালেমা ছাড়া মুসলিম তারপরে বলা হয়েছে সঘোষিত মুসলিম তাতে দর্শক অত্যন্ত ভয়ে পাচ্ছেন যে আমরা কিনা তাগুতের অন্তর্ভুক্ত কিংবা তাগুতকে আমরা মেনে চলছি অথচ বারবার কোরআন বলছে তাগত অস্বীকার করতেই হবে সহজে যদি আমাদের সুপ্রিয় দর্শকরা বুঝে নেন যে তাগুত বলতে আসলে কি বুঝিয়েছে কোরআন বারবার বলেছে অমাইয় ফুরবি তাগুদ ওয়াজেতানিবুদ্ তাগুদ যারা তাগুতকে অস্বীকার করে এবং তাগুত থেকে বিরত থাকে তাগুত বলতে অনেক কিছুই হতে পারে তবে সংক্ষেপে সুপ্রিয় দর্শকরা যদি মনে রাখতে পারেন যে আল্লামা হাফেজ ইবনুল কাইম আল জেউজিয়ার যে সংজ্ঞা পাঁচটি জিনিসকে তিনি মূল তাগুত বলেছেন এক নম্বর হতো ইবলিস কিংবা শয়তান শয়তানের পথকে ত্যাগ করতে হবে এবং অস্বীকার করতে হবে শয়তানের যত পথ হতে পারে द्वित हल्ला अदृश्य केणकानी गए गायब्य गायब के दबी कर तरह के যেমন জ্যোতিষীর কাছে যাওয়া গণকের কাছে গিয়ে হাত দেখানো এগুলো অগ্রাহ্য করতে হবে এবং সেখানে আহ্বান করে অনেক মানুষ আছে যেমন ফেরাউন ডেকেছে নিজেকে আনা রব্য কুমল্ দাবি করেছে আমি তোমাদের মহান রব প্রভু এটা দাবি করেছে একইভাবে অনেক ব্যক্তি আছে যে তারা আল্লাহ এবং তার রসুলকে অনুকরণ না করে তাকে অনুকরণ করার জন্য ডাকে जी को गुरुपूर्ण अंश एवं पंचम नम्बर आल्लामी अस्वीकार करते हैं मुसलमान हवर सेल्लाधान बारे जरा शासन कर গোষ্ঠীকে আল্লাহ তাগুদ বলেছেন যারা আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের জীবনকে নিয়ন্ত্রণ করে তাদেরকে কখনো কাফির বা অবিশ্বাসী অত্যাচারী এবং সীমা লঙ্ঘনকারী হিসেবে সাব্যস্ত করেছে কাজে এই পাঁচ ধরনের তাগুত থেকে বিশেষভাবে আমাদেরকে বিশেষ করে। অত্যন্ত সুন্দর বিশ্লেষণাত্মক ভঙ্গিতে আমাদের শেখ বৃন্দ আপনাদের সামনে উপস্থাপন করছিলেন বিষয়টি তো আমরা বিরতির কাছাকাছি এসে যাওয়াই সামান্য সময়ের জন্য একটি ছোট্ট বিরতি আমরা নিচ্ছি বিরতির পরে আমাদের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 নিশ্চয় জান্নাতে যাওয়ার এবং জাহার নাম হতে বাঁচার একটি মাত্র পথ তাওহ আল্লাহান জানার জন্য দেখুন আমার ধারাবাহিক দাস কিতাব দেখুন কিতাবুৎ তাহিদ প্রতি সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতিকালীন সময়ের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমাদের যে আলোচিত বিষয় আপনাদের সামনে অব্যাহতভাবে আলোচনা চলছিল সেই বিষয়ের দিকে এটা হলো ক্যালেমার শর্ত কে শর্ত জুড়ে দিয়েছে এটা হলো মূল কথা জি অনেক শ্রোতা দর্শক মন্ডলী যারা হয়তো এই বিষয়ে কখনো শুনে নাই তারা হয়তো আশ্চর্য বোধ করতেছেন এগুলো কি কথা জি এগুলো লাইল্লা কালেমা ইমানের সাথে শর্তযুক্ত শর্তযুক্ত হলে তো এই শর্ত পালন করলে আমি লাইলা মধ্যে আসি ইমানের মধ্যে আসি না পূর্ণ করলে তো ইমানের মধ্যে নেই আমরা এটা আমাদের কথা বলছি না স্বয়ং রসুল্লা সাল্লাম এই বিষয়টাকে শর্তযুক্ত করেছেন صحيح مسلم شریف الحدیث اللہ رسول صلی اللہ علیہ وسلم من قال لا اله الا الله وكفر بما يعبد من دون الله فقد حرم ماله ودمه وحسابه الله راهو مسلم डायरेक्टली रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम এটাকে আমরা কিশর বলে এটাকে শর্ত बोलतेছেন জি হয়তো ত্যাগ করল না যা কিছু যত কিছু যত ব্যক্তির আবাদত এবং আনুগত্য ত্যাগ করলো না আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীতে ওই ব্যক্তির এবং তার সম্পদ আরাম তাহলে তার রক্ত এবং সম্পদ আরাম হলো না তার মানে ইসলামী রাষ্ট্রে ওই ব্যক্তিকে মুসলিম গণ্য করা হবে না তার নিরাপত্তা নাই। যদি ইসলামী রাষ্ট্র থাকতো তাহলে এই ব্যক্তিরা কখনো নিরাপত্তা পাইতো না যেই ব্যক্তির আনুগত্য এবং উপাসনা করা হয় সেই তো তবু তগু ব্যক্তি হোক বস্তু হোক গাছ হোক মাছ হোক পাথর হোক সে নেতা হোক নেত্রী হোক সংবিধান হোক আমার আইন কানুন হোক দস্তুর হোক দ্ত সব কিছু এখন তাওঘুতের অন্তরে তোমরা বলছিলেন আমি একটু এর একটু যোগ করি কি দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের ব্যাপারে বিশেষ করে বলেছেন সূরা নিসার মধ্যে alam tara ilal ladina utu nasiba min alkitab yu'minuna bil jibti wat tawut আল্লাহ পাক জিবতত্বাতকে সমান করে ফেলেছেন yu'minuna bil jibti wat tawut wa yaquluna lil ladina kafaru haula ya ahda min alladina amanu এবং তারা নিজেদের দাবি করে যারা আছে তাদের থেকে আমরা হেদায়তের মধ্যে আছি আল্লাহ এদের নিন্দা করেছেন অন্য একা মধ্যে আল্লাপাক কি বলেছেন যেটা আমাদের তাগুতের কাছে যাচ্ছে বিচার করার জন্য অথচ আল্লাহ জন্য অথচ আল্লাপাক বলতেছেন তাকে এখন বলতে অপবিত্রকে বুঝানো হয়েছে অপবিত্র জিনিস যেটা বলতে কোনো ব্যক্তি বা কোনো সোজা কথা বুঝতে হবে আপনি যেটা আপনি স্পষ্ট করেছেন আমরা যদি তাহলে আমরা দেখব আল্লাহ মাফ করুক যে আল্লাহ রাবুল আলমিনের দেয়া যে আহকাম আছে আমরা সে আহকামকে পরিবর্তন করছি আমরা সেই আহকামকে মানছি না তো পরিবর্তন করছি শুধু সেটা না বরঞ্চ কোন কোন ক্ষেত্রে আল্লাহর হুকুমকে আমরা বলছি যে এটা বর্তমান যুগে না অচল্লাহ কোন কোন ক্ষেত্রে আমরা বলছি যে এটা এখন সংশোধনযোগ্য ইন্নাআ রাজ আরেকটা হচ্ছে দেখুন রাজনীতি করি আর সমাজনীতি করি যাই করি না কেন রাজনীতিও আল্লাহর সমাজনীতিও আল্লাহর অর্থনীতিও আল্লাহ সেই জায়গায় যদি আমরা বলি যে বর্তমান সময়ে আমাদের অমুকের অর্থনীতি গ্রহণ করতে হবে অমুকের সমাজনীতি গ্রহণ করতে হবে অমুক মতবাদ আমাদেরকে গ্রহণ করতে হবে তাহলে এগুলিকে তাগতের নয় অবশ্যই আল্লাহর কিছু অংশ মানবেন আর কিছু অংশ মানবেন না হতে পারে না ওই যে আফাতু মিনুর আমাদের অবস্থা তো এমন হচ্ছে যে আমরা কিতাবের কিছু অংশ মানছি আর কিছু অংশকে আমরা বর্জন করে চলেছি আর এটাই হচ্ছে কিন্তু তবত আজকের পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে আমরা দেখি আল্লাহ পরিবর্তন করে হারাম কাছেও যেও না আর মানবাধিকার কি বলছে জানে জাতিসংঘ থেকে মানব অধিকার বলছে যে জেনা এটা আমার নিজের অধিকার আমি কার সাথে থাকবো আর কাকে কি করবো সেটা আমার ব্যাপার আর ওয়েস্টার্ন সোসাইটি এটা আমাদের সমাজেও চলে আসছে তাগতের বিষয়টি আপনাদের কাছে খুব স্পষ্ট করে দুই অংশে পেশ করছে আপনারা খেয়াল করুন যে এবার कुरबानी आशा भरोसा छोटे नामे करता मन रखा अंश हम सामाजिक भाव विचार समाज विचार তারা তাগত সম্মানিত দর্শক মন্ডলী আবারও আপনাকে ভালো করে বুঝিয়ে বলছি যারা কোর্ট সমাজে আল্লাহ এবং আল্লাহ দেওয়া आईन छाड़ा विचार करो करण दे যে ইসলামী অর্থনীতি ব্যবস্থা ওয়ার্ল্ডকে তারা বুঝাই দিছে ইসলামী অর্থনীতি ব্যবস্থা ওয়ার্ল্ডে অচল যার কারণে সুদী ব্যবস্থা থাকবে এবং সুদী ব্যবস্থা চালাচ্ছে কিন্তু পাক এমন দেখান দেখাচ্ছে যে ওয়ার্ল্ডে যদি কোনো অর্থনীতি ব্যবস্থা থাকতে হয় তাহলে ইসলামী অর্থনীতি ব্যবস্থাই থাকবে এবং কোরআনই অর্থনীতি ব্যবস্থাই থাকবে এবং তার কাছে ফিরে আসতে হবে কিন্তু তারা মানছে না এটাই হচ্ছে তাগত তারা মানছে না এটাই হচ্ছে তাগত আমরা আল্লাহর দেওয়া অর্থনীতি ব্যবস্থাকে বাদ দিয়ে আমরা সুদী ব্যবস্থাকে আমাদের নিজের সমাজে পরিচালিত করছি এখানে একটা প্রশ্ন সহজে জাগে সাধারণ মানুষ অনেকে আছে যে কনভেনশনাল ব্যাংকে তাকে চাকরি করতে হচ্ছে এবং সেখানে সুদ অর্থনীতি অনেকে আছে বাধ্য হয়ে লয়ার হিসেবে মানবরচিত আইনের অধীনে পেশা হিসেবে গ্রহণ করতে হচ্ছে জাজ হিসেবে গ্রহণ করতে হচ্ছে এখন আজকের আলোচনা শুনে নিশ্চয়ই তারা ঘাবড়ে যাবে তাহলে তো আমরা তাগুতের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে কিনা এই ব্যাপারে এই শ্রেণীটাকে তাদের দায়িত্ব কী হওয়া উচিত এই বিষয়টা এখন একটা জটিল এবং কঠিন নির্দেশনা দেওয়া উচিত জি তগতের বিষয়টা আসলে তো আমরা অনেক কিছু শুনেছি এখানে আল্লাহর নিয়ম আল্লাহর বিধান রসুল সাইসলামের নিয়ম বিধানের বহির্ভূত যা কিছু করব আনুগত্য হোক অনুসরণ হোক সেটা বাস্তবায়ন হোক কার্যকর করার বিষয় হোক সেটাই তবুতের অন্তর্ভুক্ত হবে তবে ক্ষেত্রে আমাদের কাছে পাঁচটা অবস্থা আছে যদি কোনো ব্যক্তি আল্লাহর বিধানের চেয়ে মানবরচিত নিজেদের বিধানকে উত্তম মনে করে তাহলে প্রকৃত অর্থে কাফের হয়ে যাবে যেভাবে সুরা মায় চল্লিশ পঁয়তাল্লিশ অবস্থা আমি পাঁচটা অবস্থা পূর্ণ করি আরেকটা অবস্থা হচ্ছে যে ব্যক্তি বলবে যে সমান উভয়টাই সমান অতএব একটা করলেই আমাদের আমাদেরটাই করতেছি তৃতীয় অবস্থা হলো যদি মনে করে যে আল্লাহর বিধান রসুলের বিধানই হলো উত্তম এটা ঠিক কিন্তু এটা দিয়েও মানবরচিত বিধানও জায়জ আছে বৈধ আছে এটা অবৈধ কিছু না তাহলে এই ক্ষেত্রেও প্রকৃত অর্থে কাফের মোরতাদ হয়ে যাবে চতুর্থ অবস্থা আর একটা যদি মনে করে যে আমরা যে বিধানটা তৈরি করেছি এটাই আল্লাহর বিধান আল্লাহ নির্দেশ দি পঞ্চম অবস্থাটা হলো যে যদি নিরূপায় হয়ে মানবরচিত বিধান সে বাস্তবায়ন করে বা কায়েম করে এই অনুযায়ী ফাইসালা দেয় এবং নিজেকে অপরাধী মনে করে হারাম মনে সেটা বলবো না আপনি কন্টিনিউ করতে থাকেন সাথে সাথে বিকল্প ব্যবস্থা যখনই বিকল্প দেখবেন তখনই এটা ছেড়ে আপনাকে চলে আসতে হবে এটাই হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ আমি অন্যের মধ্যে আমরা তাহলে অবগত হলাম ইতিমধ্যেই যে এই সব ধরনের তাগুত থেকে আমাদের ফিরে আসার চেষ্টা করতে হবে যতখানি সম্ভব তাড়াতাড়ি আমরা ফিরে এসে তাওবা ইস্তেক ফার করে যদি সঠিক তৌহিদের দিকে ফিরে আসতে পারি আল্লাহ সুবাহান তালা হয়তো আমাদের মাফ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই আমরা পরিসমাপ্ত করছি ইলাহা ইল্লা সুবাহা সসালামুক রহমাত রিয় ইহ্লা محمد رسول الله محمد رسول الله ارجو رضاك कुरान लवि शैम पालन क्यों जो हज कर सकाल छटाय जकिर आरिकार्ता क्या তো এই বুখারিতে উল্লেখ আছে আট নম্বর খণ্ড কিতাবুল আদাব অধ্যায় নম্বর দুই হাদিস একজন লোক নবীজির কাছে আসলো এবং তাকে জিজ্ঞেস করলো হে রাসল সাল্লাম আমার সম্মানের এবং ভালোবাসার বেশি হকদার কি নবীজি বললেন তোমার মা লোকটি বলল তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি আবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার মা লোকটি চতুর্থবার জিজ্ঞেস করলো তারপর কে নবীজি বললেন তোমার বাবা তার মানে ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনা পুরস্কার টা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে খিতাবুল জিহাদ অধ্যায় নম্বর হাদিস নম্বর তিন নবুজ সাল্লা সাল্লাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে